इलाम अर्थ की शांति जाने एक नामधारी मुस्लिम मने करें না এর অর্থ জঙ্গিবাদ পশ্চিমা মিডিয়া ও এর বিশ্বব্যাপী দোসররা আমাদের বিশ্বাস করাতে চায় আর এর জন্য ব্যয় করে কোটি কোটি ডলার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কেলি সেন্টার ফর রেস অ্যান্ড জেন্ডার এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার কর্তৃক যৌথভাবে পরিচালিত গবেষণার ফল ইসলামোভোবিয়া অর্থাৎ ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বিদ্বেষ ছড়াতে নিয়োজিত গোষ্ঠী সমূহকে দুই হাজার আট থেকে দুই সালের মাঝে অনুদান প্রদান করা হয়েছে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দেখা যায় যে ব্রিটেনের মুসলিম সম্প্রদায়কে নিয়ে মূলধারার মিডিয়ার প্রচারণা মুসলিমদের বিরুদ্ধে শত্রুভাবপূর্ণ পরিবেশ তৈরিতে অবদান রেখে চলছে কিন্তু পরও ইসলাম বর্তমান বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত প্রায় ৬ বছর ব্যাপী চলমান গবেষণার ফল এই শতকের মাঝে বিশ্বের প্রধান ধর্ম হবে ইসলাম অনেকে বলতে চান এই বৃদ্ধির জন্য দায়ী শুধু বায়োলজিক্যাল গ্রোথ বা অধিক জন্মহার এটা একটি কারণ ঠিকই তবে তারা সুকৌশলে এড়িয়ে যেতে চান যে শুধু জন্মহার নয় বরং অন্য ধর্ম বা নাস্তিকতা থেকে ইসলামে আসা এর অন্যতম কারণ যার মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী তবে কেনই এই প্রত্যাবর্তন ইসলাম শব্দটির উচ্চ আরবি মূল শব্দ সিন লাম মিম যা থেকে গঠিত একটি শব্দ সালাম যার অর্থ শান্তি অপর শব্দ আসলামা ইউসলিম ইসলাম প্রাচীন আরবি ভাষার প্রখ্যাত অভিধান লিসানুল আরব অনুযায়ী ইসলাম এর শাব্দিক অর্থ ইস্তিসলাম অর্থাৎ আত্মসমর্পণ করা অনুগত হওয়া ইত্যাদি সামগ্রিকভাবে বলা যায় ইসলাম হলো জীবনের সকল ক্ষেত্রে পরম স্রষ্ট ইচ্ছার কাছে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা ইসলাম কোনো জন্মগত বা বংশগত পরিচয়ের নাম নয় বরং এর ভিত্তি আদর্শে ও কর্ণ ভাবতে অবাক লাগে অনেক অমুসলিম গবেষক ইসলামের সঠিক অর্থ বুঝতে পেরেছেন যা বহু মুসলিম দাবি কারি উপলব্ধি করতে পারেনি ইসলামকে বুঝতে হলে আমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে সম্মক ধারণা রাখতে হবে এক আছেন কিভাবে কি তার বৈশিষ্ট্যই বা কি দুই তার ইচ্ছা কি কিভাবে তার ইচ্ছা আমরা জানতে পারি আর তিনি কেন এবং কিভাবে তার ইচ্ছার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা যায়